আবদুল্লাহ ইবন আব্বাস রদিলাহাল হতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লাহাম চুলে সিথি না কেটে সোজা পিছনে দিতেন আর মুশ্রিকরা তাদের চুলে সিথি কাটত আহলে কিতাব সিথি কাটত না নাবি সাল্লা সাল্লাম আল্লাহর নিকট হতে কোনো নির্দেশ না আসা পর্যন্ত আহলে কিতাবদের অনুসরণ পছন্দ করতেন তারপর ওয়াহি মোতাবিক তার মাথায় সিঁথি কাটলেন